সমিল্ মহি উল্ি সবিল বসমনি তু বহন লোহম অনবিন মুশ্রিকে كتاب الله دستور وخير الخلق أسوتنا بسنته جلا نوري بهدي الحق أرشدنا كتاب الله دستور وخير الخلق أسوتنا بسنته جلى نوري بهدي الحق أرشدنا كتاب الله دستور مخير ال... خلق أسوتنا بسنته انجلا نوري لهدي الحق أرشدنا لزمت محاضل القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا تميزنا بكل الفن وَتَجْمَعُنَا مَحَبَّتُنَا وَصِدُقُ الْقَوْلِ نَعْرِفُهُ السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المولف رحمه الله تعالى وقوله تعالى وَأَهْسِنُوا إِنَّ الله يحب الْمُحْسِنِينَ ও আকসত উহসীন ফমস্তামকীম্নহবুলমকহিন الله ওকৌল কলকুত্কৌল তালিল তার নেগবাসেন বান্দাদেরকে কর্মশীলদের কে ভালোবাসেন যারা তার আজাব ভয় করে তার নিয়ামতের আশা রাখে তাদেরকে রব্বুল আলমিন ভালোবাসেন যারা আল্লাহ রব আলমিনের না ফরমান বিরুদ্ধাচরণকারী তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন ঘৃণা করেন চলাতে হুফেন্লা ইসলামের ওপর যিনি সবচাইতে বেশি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ভালোবেসেছেন এবং প্রত্যেক মমিনের ওপর মহান আল্লাহর ভালোবাসা এবং তার রসুল সাল্লাহ ইসলামের ভালোবাসা সবকিছুর ভালোবাসার ওপর ফরজ যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের চাইতে অন্য কোন কাউকে অথবা কিছু কি ভালোবাসবে বেশি অথবা ভালোবাসায় প্রাধান্য দেবে সেই ব্যক্তি মমিন হতে পারে না। নাহিদ তোমাদের কোন ব্যক্তি অতক্ষণ সত্যি কি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল সালাই তার কাছে তার মাতা পিতা তার ছেলে মেয়ে এবং সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসার পাত্র না হয়ে যাব হাদিস মহান আল্লাহ কোরআনিকের ভালোবাসা সম্পর্কে লিল্লা মুশ্রিকরা বহত্ববাদীরা তাদের দেব দেবীকে তাদের বাতিল উপাস আল্লাহর মতো তার চাইতে বেশি ভালোবাসে আল্লাহকে যেমন ভালোবাসা উচিত সেই রকম ভালোবাসে যারা পূজা করে প্রতিমা পূজা করে তারা প্রতিমাকে দেবী কে ভালোবাসে আল্লাহর মত করে আর যারা গস কৌতুবের পূজা করে গস কৌতুবের কাছে যাচ্ছা করে তাদেরকে বালামসিবত দূরকারী মনে করে তাদের কাছে মনের কামনা বাসন পুরা হয়ে তারা আল্লা আল্লাহ সম্পর্কে কোন খারাপ কেউ কথা বললে তাদের ইমানে কোন রকমের কোন নড়াচড়া দেখা যায় না আল্লাহর দিনের নাফার মানি রাত দিন হচ্ছে কোন কিছু নেই কিন্তু তাদের গস সম্পর্কে কেউ যদি সত্য কথাটিও বলে যে তারা মৃত তাহলে দেখেন কিভাবে তারা গরম হয়ে উঠে মনে হচ্ছে খেয়ে ফেলবে জহিবাহ কাহাবিল্লা আল্লাহর মত করে ভালোবাসে বলি বুজুর্গের নামে তারা সীমাহীন ভালোবাসে যে আর ভালোবাসা আল্লাহ জন্য খাস বললে যে না মানুষ সত্যিকার মমেন মুসলিম যারা আশাদ্দ হব্বাল্লা সবচেয়ে বেশি আল্লাহবাসে এটি হচ্ছে এমন ভালোবাসা যা মহান আল্লাহ ফরজ করেছেন এবং এই হচ্ছে ইমানের দাবি ইমানের পরিচয় ইমানের লক্ষণ। আমাদের দর্শ আকিদা ওয়াসেতিয়া থেকে আজকে ষষ্ঠ পর্ব धारावाहिक आलोचना चलते आल्लाब्बुल आलमीन गुणावली सम्पर्य कुरने करिमे बर्णित किताथम कुरने करिमे आल्लाब आलमी सेफाद गलिगुली वर्णित हो गणना करदीसर पर आस हदीसर जे गुणगुली आल्लाबुल आलमी वर्णित होदीस द्वारा प्रमाणित से गि बर्णना कर এখন কোরআন আয়াতের পর্ব চলছে এই জন্য যারা এমনিতে শুধু গভীর ভাবে প্রত্যেকটি আয়াত দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের গুণাবলী সিফাত গুনবাচক নাম এবং প্রত্যেকটি গুণবাচক নাম থেকে এক একটি গুণ বেরোয় যেমন আল্লাহর রবুল্লা আলমিন আল্লাহর রবুল্লা আলমিন রাহিম তো আল্লাহর গুণবাচক নাম হচ্ছে রাহিম এটা হচ্ছে আল্লাহর গুনবাচক নাম ওখান থেকে আল্লাহ রব্বুল আলমীর গুণ একচি বেরোয় সেটা হচ্ছে রহমতুল্লাহ আল্লাহর রহমত আল্লাহর দয়া তিনি যখন বড় দয়া তখন তার একটি গুণ হচ্ছে বড় দয়া করা তো সেফাতি নামগুলো বা গনবাচক নামগুলিতে দুটো দিক আছে একটা হচ্ছে গনবাচক নাম আল্লাহ নিরানব্বইটি যা নামগুলির অধিকাংশ হচ্ছে আল্লাহ পরে যেগুলি নাম সেগুলি গুনবাচক নাম সেফাতি নাম আর যে নাম থেকে একটা করে গুণ বেরোয় এইগুলি নিয়ে আলোচনা চলছে তার মধ্যে কয়েকটি গুণ সম্পর্কীয় আয়াতগুলি আমাদের সামনে আজকে আসবে প্রথম আজকে শুরু করব আল্লাহর ভালোবাসা দি মাহাব্বত আল্লাহর ভালোবাসা দিয়ে ভাষ্যকর্ত বলছেন আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা তার বন্ধুদেরকে তার প্রিয় বান্ধা দের কে আল্লাহ যে ভালোবাসেন আলামাইলি কবে জালালিহী এমন ভালোবাসা যেটি আল্লাহ মতো। না আল্লাহ রবুল আলমের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা পরিমাণের দিক থেকে আছে না ধরনের দিক থেকে আছে না ভালোবাসার ভিতরে যে অবস্থাটা তৈরি হয় সেদিক থেকে আছে কেমন কথা আল্লাহর আলমিন বান্দাদেরকে ভালোবাসেন সৎ কর্মশীলদেরকে আমরা ভালো মানুষদেরকে ভালোবাসি যারা ভালো মানুষ তাই না ভালো মানুষ ভালো ভালো কেউ কিন্তু আমাদের ভালোবাসার ধরনটা আমাদের মতো তাই না আমাদের যেমন ক্ষমতা সীমিত তখন ভালোবাসাও সীমিত হ্যাঁ ভালোবাসার পরিধিটা সীমিত একবারে খুব একটুতে ভালোবাসা শত্রুতায় পরিণত হয়ে যায় তাই না কিন্তু তার বান্দাদেরকে কত ভুল করছে তারপরও কত ছাড় দিচ্ছে তারপরও ভালোবাসছেন হ্যাঁ তারপরও তাকে রুজি দিচ্ছে তারপর তাকে আল্লাহ তার নিয়ামত দিচ্ছেন এমনকি বড় বড় কাফের দুনিয়ার রহমত শুধু মমিনার সাথে খাস না করে সকলকে সামিল রেখে তার রহমতে তার তাই না এটা ধরনের দিক থেকেও আর দিক বলছিলাম যে ভালোবাসলে যে অবস্থাটা তৈরি হয় মানুষ বা সৃষ্টি যখন ভালোবাসা তার মধ্যে একটা দুর্বলতা আসে কমজোরি চলে আসে এই আমাদের বাংলা ভাষা একটা আজকাল পরিভাষা হচ্ছে যে অমুক ব্যক্তি অমুকের ক্ষেত্রে খুব দুর্বল দুর্বল মানে কি হ্যাঁ ভালোবাসে এবং ভালোবাসতে গিয়ে নরম হয়ে যায় ভালোবাসা মানে দুর্বল হয়ে যাবে গিয়ে এমন দুর্বল হয়ে যায় যে অনেক সময় নয়কে নয় করে দেয় মানে ওর খারাপ নজর আসে না আল্লাহ ক্ষেত্রে হবে হবে না না মানুষ বা আল্লাহ অন্য অন্য কাত ভালোবাসে পশু পাখিও ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসা তো দুর্বলতা রয়েছে সৃষ্টির ভালোবাসাতে কি রয়েছে দুর্বলতা রয়েছে দুর্বল দিক রয়েছে ত্রুটি মুক্ত সুভ হান্লাহ আল্লাহ পাক পবিত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সমস্ত রকমের ত্রুটি থেকে যেমন তিনি ক্লান্ত হান্না ঝিমান্না অসুস্থ হন না ইত্যাদি তাকে নিজেরা আসে না ঠিক তেমনি তিনি ভালোবাসতে গিয়ে দুর্বল হয়ে পড়েন না ইত্যাদি কিন্তু আমরা এই সমস্ত দোস্তি আমাদের আছে যে দুর্বলতার দিক দেখতে গিয়ে জাহমিয়া গুমরা বেশ কিছু শিরক্ষা যুগে যুগে বেরিয়েছে যে ইসলামের ইতিহাসে তারা আল্লাহর ভালোবাসাকে অস্বীকার করেছে না আল্লাহর ভালোবাসা হলে তো দুর্বলতার দিক চলে আসে আল্লাহ তো দুর্বলতা ভাগ সুতরাং অস্বীকার আল্লাহ ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা নেই ভালোবাসার আদৌ যত্ন করে আপ্যায়ন করে যে যাকে ভালোবাসায় না কিছু দিতেও চায় না তাকে কোনো সুবিধাও দিতে চায় না তো আল্লাহ ভালোবাসেন না তাদের কাছে গুমরা কাছে আল্লাহ রবুল আলমিন অথচ করিমের কত আয়াত রয়েছে আল্লাহ তার বান্ধাদেরকে ভালোবাসেন ভালোবাসার দুই পক্ষ থেকে যেমন আল্লাহ ভালোবাসেন তার নেকান্ধাদেরকে তেমন নেকবান্ধারাও অতক্ষণ নেক হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে রবের মতো ভালো না বসে যেমন আল্লাহ ভালোবাসা ফরসি চলেন এখন আয়াতগুলি দেখেন এই আলোচনার মাধ্যমে আশা করি এই গনটি সম্পর্কে বুঝতে পেরেছেন মহান আল্লাহ বলছেন যে ওয়াকাউল লেখক বলছেন শেখর ইসমান আল্লাহর আহ সেনু তোমরা সৎ কর্মশীল হও বা তোমরা মানুষের সাথে সদ্ ব্যবহার কর এহসান মানে সৎ কর্মশীল হওয়া এহসান মানে সদাচরণ করা এই সবগুলি অর্থ হয় ব্যাপক অর্থে এহসান শুধু আল্লাহর সৃষ্টির সাথে না এহসান মা আল্লাহ যেকোন পশু পাখি প্রাণী তার সাথে এহসান সদ্ ব্যবহার করা নবী ইসলাম পশু জবাই গরু জবাই করছেন ছাগল জবাই করছেন মুরগি জবাই করছেন সেই ক্ষেত্রে বলছে ফায় ফেদা কাতালা কোনো কিছুকে খুন করার প্রয়োজন মনে করবে তখন তার খুন করাটাও ভালোভাবে কর মানে ভালোভাবে খুন করা কষ্ট দিয়ে খুন করিও না যেমন একটা হিংস্র পশুকে গুলি করে খুন করতে পারবে বা ধারাল অস্ত্র করতে পারবেন না আগুনে পড়িয়ে করেছেন জবাই করতে হবে এই স্থলের যদি প্রাণী হয় গরু উঠ ইত্যাদি ছাগল জবাই করতে হবে তাই না পাখি জবাই করতে হবে মাছের ক্ষেত্রে না জবাই শর্ত নাই বা সামুদ্রিক যেগুলি প্রাণী সেগুলির ক্ষেত্রে জবাই করতে হবে জবাই যখন করবে সীমিত অর্থে নয় যে এসানের কথা পশ্চিমারা বলে সেটাও সীমিত আবার তাদের লোকদের সাথে তাদের চালচলনে তাদের মতো যেগুলো তাদের সাথে আমরা আল্লাহর সাথে প্রথম এসান এটা হচ্ছে ইসলামের সবচেয়ে উচ্চ স্তর জানেন কিনা ইসলাম তারপরে ইমান তারপরে তিনটাই তো আল্লাহর সাথে এহসাম নিষ্ঠার সাথে আল্লাহর এবদবন্দি করা যেন আল্লাহকে দেখছেন তাও যদি না হয় তাহলে আল্লাহ যেন দেখছেন এই কথা সবসময় মগজে বসিয়ে রাখা এসলাম আল্লাহ রাসুল্লাহ সদ ব্যবহার হচ্ছে প্রতিটি ক্ষেত্রে রসুরামের আদর্শ অনুসরণ ছাড়া অন্য কিছু করি না বলি বুঝি না দলিল ছাড়া এই হুজুর বলেছেন হুজুর বলেছেন তরিকা এটা এই নকশব না আমার কাছে তরিকা মোহাম্মদ রসুর তরিকা এটা হচ্ছে রসুল্লাহ রসুরের সাথে হেসান না যে রসুরের নাম আসলে চুমা চাটা দিলেন কিন্তু তরিকা হচ্ছে অন্যদের মুসলিমদের সাথে যেমন এসান যে যত বেশি আল্লাহর কাছাকাছি তার সাথে তত বেশি এহসান তারপরে অমুসলিমদের পাল আসবে মানুষ হিসেবে তাদের সাথেও সৎ করা আর তাদের সাথে এহসানের একটা দিক হচ্ছে তাদেরকে জাহান নামছে জাহান আগুন থেকে রক্ষা করার চেষ্টা করা এই ইসলামের দাওয়াত তো এই হচ্ছে এহসান তো আল্লাহ যে করার কি কথা বলেছেন এই সমস্ত ব্যাপক অর্থে কিন্তু ইসলাম কত সুন্দর দিন চিন্তা করেন আল্লাহর সাথে তাদের সাথে এহসান হ্যাঁ পাড়া প্রতিবেশীর সাথে এহসান মুসলিমদের সাথে এহসান যেখানকারই হোক না কেন যে কোনো ভাষাভাষী হোক না কেন অ মুসলিম মুসলিমও নয় তার সাথেও সৎ ব্যবহার খারাপ ব্যবহার করতে ইসলাম বলে নাই ও তোমরা কর্মশীল হও বা সৎ আচরণ করো সদ আচরণ করো সৎ ব্যবহার করবসেন কারণ আল্লাহ রবুল আলমিন সৎ কর্মশীলদেরকে বা সদ আচরণকারীদেরকে ভালোবাসেন যারা আল্লাহর সাথে ব্যবহার ঠিক রাখে সাথে ব্যবহার করে সাথে সদব্যবহার করে আল্লাহ ভালোবাসেন এই জন্য যেই মহিলা অসতী মহিলা কুকুরকে পানি পান করিয়ে দিল আল্লা রাজি হয়ে গেলেন তার উপর সেই বোখ আর এক মহিলা ভালো মহিলা এমন কোন অসতি ছিল না বা মহিলা কিন্তু একটু বিড়ালোকে বেঁধে রেখে খেতে দিল না সেই জন্য জাহান্ন খারাপ ব্যবহারের জন্য আল্লাহ যারা সদ ব্যাবহারকারী তাদেরকে ভালোবাসেন তারপরে আয়াত ও আকসে তু তোমরা সুবিচার করো কিস্তুন মানে হচ্ছে ইনসাফ করা সুবিচার করা নাইপরায়ন হওয়া আর কাস্তুন যখন হবে তার মানে হচ্ছে জুলুম করা আর জের পার্থক্য কিস্তুন মানে হচ্ছে নাই পরায়নার সাথে নাই পরায়নতার সাথে বা সুবিচারের সাথে দাঁড়িয়ে পাল্লা ওজন কয়েম করা বিল রোমান শব্দ ওর মানে হচ্ছে আয়তে জানলাম আল্লাহ কাকে ভালোবাসেন যারা সদাচরণকারী তাদেরকে আয়তে জাল্লা আল্লাহ ভালোবাসেন কোন শ্রেণীর মানুষকে যারা নেই বিচারকারী তাদেরকে সুরা না। এই শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ভাবে ভালোবাসেন এদের মধ্যে ইমানের সাথে হওয়ার সাথে সাথে এই ভালো গুণগুলি আছে যার মধ্যে যত ভালো এই গুণগুলি আল্লাহ ভালোবাসেন এই জন্য আল্লাহ বিভিন্ন স্তর রয়েছে এই না যে আপনাদের সকলকে আল্লাহ একই সমান ভালোবাসেন কখনো না আপনার অন্তর কথা আল্লাহ জানছেন অন্তরের অবস্থার উপর আল্লাহ আপনাকে ভালোবাসা দিয়েছেন হ্যাঁ আর একজনের অন্তর কথা আল্লাহ জানছেন আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন প্রত্যেক মোমিন মুসলিমকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার বিভিন্ন স্তর আছে মোহন আল্লাহ আরামস্তা কামু কুমফস্তা হ যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত কাফেররা তোমাদের সাথে চুক্তির ওপর যা চুক্তি করেছে সেই চুক্তির উপর অটল থাকে ততদিন তোমরাও তাদের সাথে চুক্তির উপর অটল থাকা। অর্থাৎ তোমরা আগে বেড়ে চুক্তি ভঙ্গ করিও না চুক্তি হয়েছে যে আমরা তোমাদের ক্ষতি করব না তোমরা আমাদের ক্ষতি করবে না আন্তর্জাতিক আজকাল যে নিরাপত্তার আইনগুলি তৈরি হয়েছে এগুলি আন্তর্জাতিক চুক্তি মুসলিম দেশের সাথে অমুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক যতদিন পর্যন্ত তারা অটল আছে চুক্তির ওপর যে কেউ কারো জুলমত্যাচার করবে না তোমরা অটল থাকে কিন্তু যখন জুলমত্যাচার করবে তার মানে চুক্তিভঙ্গ করলো আজকে বারমার সরকার এবং সেখানকার জালেম বুদ্ধিস্ট যাদের কাছে জীব হত্যা মহাপাব কিন্তু মুসলিম হত্যা তাদের কাছে পণ্যের কাজ বড় এরা চুক্তি ভঙ্গ করেছে সুতরাং তাদের সাথে কোনো চুক্তি নেই ইসলামের মুসলিমের না মুসলিম শাসকের কোন চুক্তি আছে না মুসলিম জাতির কোন চুক্তি আছে জি এটি হচ্ছে আল্লাহ রকমের বিধান কিন্তু আগে থেকে আমরা ভঙ্গ করব ওরা শান্তিপ্রিয় মানুষ আমাদের সাথে ভালোভাবে চলতে চায় আর আমরা অশান্তি সৃষ্টি করব এটা আল্লাহ কঠোর ভাবে নিষেধ করেছেন কবিরা গুন নিশ্চয় চায় আল্লাহর ভয়ে ভালো কাজ করে আল্লাহ ভয়ে মন্দ কাজকে বেঁচে থাকে এর হচ্ছে অর্জনকারী ওদেরকে আল্লাহ ভালোবাসেন তাহলে সৎ কর্মসীল মোহসেন কে ভালোবাসেন মুসেতিনকে ভালোবাসেন মুতিন যারা ভুল করে কিন্তু দ্রুত ফিরে আসে আল্লাহ বলেছেন তাইবিন বলেননি মানে দ্রুত প্রত্যাবর্তনকারী মোহাল্লা কারটা আল্লাহ কোরআন বলেছেন দ্রুত তবা করে ফিরে আসে দ্রুত যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা এত বুদ্ধিমান যে একটা কাটিং এ ভুল করে যদি সামনে চলে যে আমাকে টান করে এইদিকে ফিরত হইত চলে যাই তারপরে সামনে তাড়াতাড়ি কিন্তু না যাই বা চলে এসছি তখন আরো যাই পঞ্চাশ একশো কিলোমিটার চলে যায় আছে কোনো বোকা লোক কিন্তু ধর্মের ক্ষেত্রে কাফের তো বোকা আছে আছে মুসলিম অধিকাংশ বোকা তারা গোনা করে যাচ্ছে মাসকে মাস বছরকে বছর কে মাস বছর কে বছর কোন আল্লা হলো না কখন না। আল্লাহ ভালোবাসেন যারা এবং আল্লাহ পবিত্রত অর্জনকারীদেরকে যারা পবিত্রত অর্জন করতে চায় তাহরিন বলেননি যারা পবিত্র থাকে পবিত্রতা অর্জন করতে চায় পবিত্রতা কয়েক রকমের একটা হচ্ছে অন্তর পবিত্রতা অন্তর্ হতে শির থেকে পবিত্র হওয়া ইমালের মাধ্যমে তৌহিদের মাধ্যমে বিধার থেকে পবিত্র হওয়া হ্যাঁ যতগুলি পাপের কামনা বাসনা হইতে পারে হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ আর মনে কোনো আক্রোশ ধরে রাখা এরকম যত খারাপ গুণ হইতে পারে সবগুলি থেকে এটা হচ্ছে এক নম্বর পবিত্রতা তারপরে তখন শরীরের পবিত্রতা তারপরে পবিত্র হইলাম উজুর পবিত্রতা গুরুত্ব দিয়ে থাকে আর শরীরের গোসল করে পবিত্রতা গুরুত্ব দিয়ে থাকে জুমার দিনের গোসল ছাড়ে না সন্নদ গোসল ছাড়ে না কিন্তু অন্তরে মাসকে মাস বছরকে বছর বহু রোগ ঢুকিয়ে রাখে যারা সিরক করে তাদের বিদাত দিয়ে বিদাত ভালো লাগে সন্ন্যদ ভালো লাগে না নতুন নতুন ধর্ম ভালো লাগে যাদের অন্তরে হিংসা বিদ্বেশ শত্রুতা কলহ আর অনৈক্য ভরা আছে তারা শুধু সামান্য কথা নিয়ে শুধু ফাডল ধারেতে চাই ঐক্য চাই না ইত্যাদি ইত্যাদি তো পবিত্রতা অত্যন্ত ব্যাপক অর্থে আয়াতগুলিকে এভাবে বুঝলে আমাদের সংশোধন হবে আমাদের সংশোধন হবে তো আল্লাহাবুল আলমিন ভালোবাসেন এই আয়াতে বলেছেন দুই শ্রেণীর মানুষ যারা দ্রুতত বাকারী আর যারা পবিত্রতা অর্জনকারী তারা পাঁচ শ্রেণীর মানুষের কথা হলো সোলাকা দুইশো বাইশ পন্থাটা কি আল্লাহ পন্থা বলে দিচ্ছে রাস্তা আছে সেই রাস্তা ধরতে হবে শুধু আকাঙ্ক্ষা করলে হবে না মনের আশা শুধু মানুষ আশা করে বসে থাকলে পূরণ হয় না আশা অনুযায়ী কাজ করতে হয় মহান আল্লাহ বলছেন কলহে মানব জাতিকে জানিয়ে দাও যদি আল্লাহকে আল্লাহ আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে এখানে দুই পক্ষের এক দুই পক্ষের ভালোবাসার কথা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা হয় আর বান্দার পক্ষ ভালোবাসা লাগবে প্রথম তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে প্রমাণ দিতে হবে আল্লাহ এখানে প্রমাণ বলেছেন ইতিবাহ প্রমাণ হচ্ছে মানে নবী করিমস্লামের পুরোপরি অনুসরণ আপনাকে আমাদের মজাবে কি আছে আমাদের হুজুরা কি ফতুয়া দিচ্ছেন আমাদের মুরব্বীরা কি হাদিস গুলো না নাকি কোথায় ভালোবাসা কোথায় আল্লাহর ভালোবাসা হাসিল হবে আর কোথায় নবীর অনুসরণ যখন নবীর অনুসরণের দরিল প্রমাণ নেই তাই না এ কামনে বলছে আমি সৌদি আরব প্রবাসী অবৈধ আপনি কিভাবে যে ঢুকেছেন আপনি ঠিক না। এটা জমির দাবি করছে এই জমিটা আমার এই ভিট মাটিটা আমার তাহলে তার দলিল প্রমাণ লাগবে হ্যাঁ দলিল লাগে সেই দলিল টা হচ্ছে এতে বাই রসুল সাল্লাম কার অনুসরণ করা একমাত্র মোহাম্মদের তরিকার অনুসরণ করা मोहन आल्ला दलिल पेश कर दी दबी सत्यवदी सूतरा फलाफल की एक शुद्ध अनुसरण भलोबास दावी पूरण कर दिले বা দলিল প্রাণ পেশ করলেন তখন আল্লাহ দুটো জিনিস দেবেন ইহাবে কুমল্লা আল্লাহ তোমাদের কেউ ভালোবাসবেন ভালোবাসার বদলে ভালোবাসা গোনাগুলি কম আফ করে দেবে আল্লাহর সাথে একটি সৎ ব্যবহার করলে দুটি বয় যায় যে আয়াতে বলে আয়াতে যেটা দেখাতে সেটা হচ্ছে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ কারাকে আল্লাহ কারাকে ভালোবাসেন নবের অনুসারীদেরকে মুহ রসুলের অনুসারীদেরকে অর্থাৎ যারা বিরাট মুক্ত শির মুক্ত তহিন প্রতিষ্ঠাকারী আর সন্নতের অনুসারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং ভালোবাসা দুই পক্ষ থেকে হয় আল্লাহর ভালোবাসার মহান আল্লাহ যেমন আজকাল মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষের অবস্থা অধিকাংশ লোক আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছে আকিদার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে সন্ন্যার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে দণ্ডবিধানের ক্ষেত্রে কত দূরে সরে গেছে চিন্তা করা কোনটা ক্ষেত্রে বাদ নেই ব্যক্তি জীবনের ক্ষেত্রে পাঁচ অপ্তর নামাজ শতকরা পঁচানব্বই জন বে নামাজ মুসলিম আজকে সারা বিশ্ব এটা ভালো ভালো দেশে মুসলিম দেশে এমন নয় যে কাফেরদের মাঝে বাস করে আহ কিছু জটিলতার না কিছু। নেই ইসলাম পালন করে না তাহলে আর অন্য জীবনে কেমন করে আল্লাহ শান্তি দেবেন এবং মনে রাখবেন যারা আল্লাহ রাবুল এবাদত করার সুযোগ পাওয়ার পরেও আল্লাহর এবাদত করলো না আল্লা আল্লাহর হক আদায় করতে পারবে সুন্দর ভাবে না।। কথাটি মনে রাখবেন ভালো করে সারা বিশ্বের মুসলিমদের ইতিহাস একশো বছরে দুইশ বছরে যদি স্টাডি করে দেখেন এই অবস্থাটা দেখবে আরামে ইসলাম পালন করতে পারছিল সেই দেশগুলিতে যখন করে নাই যখন আরাম ইসলাম পালন করতে পারছিল তখন আল্লাহ তাদের এমন আজাব চাপিয়েছেন এমন কাফের চাপিয়েছেন যে হয় তাদেরকে খ্রিস্টান হয়ে যেতে হয়েছে ধর্ম পরিবর্তন করতে হয়েছে না হয় তাদের হাতে খুন হইতে হয়েছে আর না হলে দেশ থেকে বিতাড়িত নিশ্চিন্ন হইতে হয়েছে এটা হচ্ছে মুসলিমদের ইতিহাস ইসফেন থেকে শুরু করে আর মোগল আমলের ভারত যে অখণ্ড ভারত ভারত বাংলাদেশ পাকিস্তানের ইতিহাস থেকে শুরু করে আরবদের ইতিহাস থেকে শুরু করে সমস্ত ইতিহাসের প্রমাণ করে বর্তমান ইরাকের অবস্থা বর্তমান সিরিয়ার অবস্থা বর্তমান ফিলিস্তিনের অবস্থা সবগুলি প্রমাণ করে এটা যখন আল্লাহ নিরাপত্তা দান করেছিলেন যে কোন চিন্তা নেই ফুল পর্দা করতে কোনো ভয় নেই পর্দা করলে কোন ভয় নেই নামাজ পড়লে কোনো ভয় নাই দিনের যে কোনো বিধিবিধান করেছে আল্লাহ এমন তাদের আজাব চাপ এখন মনটা চাইছে যে শান্তিতে নামাজ পড়ব শান্তিতে নামাজ পড়ার সুযোগ নেই মনটা চাইছে যে পরিবারে পর্দা করো পর্দার সুযোগ নেই চেহারা ডাকতে পারবি না বোরখা পড়তে পারবি না ইত্যাদি ইত্যাদি আইন কানুন তৈরি হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে হচ্ছে না হচ্ছে না জি ইতিহাসের দিকে ইঙ্গিত করল আলার নিয়ামতের কদর না করার কারণে তোমরা যদি আল্লাহ দিন থেকে ফিরে যাও শীঘ্রই আল্লাহ রব এমন এক জাতিকে নিয়ে আসবেন বহুম তারা কি আল্লাহ ভালোবাসি বহুম আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারা এমন সৎ হবে যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে এর বাস্তব প্রমাণ নিয়ম মুসলিমরা নিম মুসলিম যারা খাঁটি ইসলাম গ্রহণ করছে এই মর্মে বেশ কিছু কোরআনিকারী মায়াত রয়েছে অসৎ হবে না তারা তাদের ইমানে সততা থাকবে তারা নেসলিমে মনে করবে যে আমার জীবনে নামাজ পড়াটাই হচ্ছে আমার জীবনের সফলতা আমার জীবনে আমার স্ত্রী জীবনে পর্দা হিজাব করা হচ্ছে আমার সফলতা আমার আমার নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ঐসব লোকদেরকে যারা তার রাস্তায় সশস্ত্র লড়াই করে সাফান কাতারবদ্ধ হই সারিবদ্ধ হই যে আল্লা মুজাহিদিন যারা এখলাসের সাথে জাহাদ করে আল্লাহর কালেমাকে উচা করার জন্য আল্লাহদ্দিনকে শক্তিশালী করার জন্য এবং এর জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে সেই শর্ত পূরণ করে তারা এবং পূরণ করার চেষ্টা করে যাদের কাছে এই শর্ত আছে তারা তার জন্য এই দায়িত্ব পালন করে ওকৌলহু মহান আল্লাহ আর এরশাদ করেন ওহ আল গাফুরুল ওয়ুদ মহান আল্লাহ বড় মার্জনাকারী আর প্রেমময় সৈরাবুজের আয়াত নম্বর চোদ্দ এই ছিল আয়াতগুলি আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন তৌয়াব আর যে আল্লাহর কাছে তবা করে সেও তৌয়াব আমার দেশের নাম নেই আব্দুত তা মানে তের বান্দা তো এর মানে কি ও তা যে আল্লাহর দিকে দ্রুত পরিবর্তন প্রত্যাবর্তন করে পরিবর্তন হয়ে আসে আর এটা কিন্তু তসির আমি বলেছি বিষয়টি হচ্ছে তবার তানকারী তবা কবুলকারী এবং তবার অবশ্যই আল্লাহ তৌফিক দেবেন অনেকের বদ অভ্যাস হস্ত মৈথন করা যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যান আমার যা ভুল হয়েছে আমি এইটার নাম তবা জীবনেও না ওই দিকে দেবে কিন্তু মনে নিজেকে একটু তিরস্কার করলেন খারাপ লাগলো শেখ সালি হাফেজ বলছেন আন্না ফিহা ইসবাতি সুবাহ এই আয়াত গুলিতে আল্লাহ আবুল আলমিনের মহাব্বত এবং ভালোবাসা বা প্রেমের সকল মানুষকে নাহবুল ইন্হবু মানি তাম্বিক কে ভালোবাসেন না আছে না নেই যে কোন ভাল কাজ কে আল্লাহ ভালোবাসেন খারাপ কাজকে আল্লাহ না করেন আমার ওয়ালাখ আখলাক কিছু চরিত্র আছে যে চরিত্রগুলিকে আল্লাহ ভালোবাসেন নম্রতা ভালোবাসেন হ্যাঁ সততা ভালোবাসেন ইত্যাদি ফাহ আল আসিয়া বাদ আল্লাহ রব্ব কিছু জিনিসকে ভালোবাসেন কিছু ভালোবাসেন না আলামা তক্তি হিকমতুলা যেমন আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপক প্রজ্ঞা বা হেকমতের দাবিদিন আল্লাহ রাহে যারা জিহাদী তাদেরকে ভালোবাসেন ওহিবু তিন এবং এই আয়াতে রয়েছে বিশেষ করে দুটি আয়ত রয়েছে দুই পক্ষ থেকে ভালোবাসা এটা রয়েছে যেমন ইহেবোনা হয়েছে আয়তে আর ইনকুন্তুম তহেব্বন আল্লাহ ফাত্তা বেউনি এটাকে অস্বীকার করেছে জাহামিয়া মোতাজেলার জি তারপরে আর একটি গুণ নিয়ে আলোচনা করব বা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে আল্লাহ রব আলের রহমত দয়া মা দয়া করা আল্লাহর গুণ হচ্ছে ক্ষমা করা মানুষের ক্ষমা করে কিন্তু মানুষের ক্ষমা আর দয়া হচ্ছে বড়ই সীমিত কিন্তু আল্লাহ রব আলমিনের যেমন জাতের ক্ষেত্রে আল্লাহ অসীম তেমনই তার সিফাত গুণাবলীর ক্ষেত্রেও একটি আয়াত ইন্নাহিনিসমিল্লাহ রহমান রাহিম আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় আর রহমান এবং অতি দয়ালু আর রাহিম রহমতের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে অর্থাৎ তোমার রহমত সবকিছুকে সামিল এবং তোমার জ্ঞানও সবকিছুকে ঘিরে আছে বা সামিল আল্লাহ জ্ঞানের দিক থেকে জ্ঞানে আল্লাহর বাইরে কিছু নেই সবকিছু আল্লাহ রহমত না পেলে তাহে যদি আল্লাহর কাছে সারা পৃথিবী এবং পৃথিবীতে যে ভোগ বিলাসের সামগ্রী আছে একটা মাছির ডানার সমান মূল্য থাকতো এত তুচ্ছ দুনিয়া আল্লাহর কাছে তাহলে কোন কাফের কেই এক সাকি আল্লাহর এ বাদবন্দী করিস না তুই খেতে দিব না কিন্তু আল্লাহ সবকে দিচ্ছ কীট পতঙ্গ সব আল্লাহর রহমত সামিল এবং আল্লাহর এলম কোথায় কীট পতঙ্গ কোথায় কোন মাখুলুক আছে সব খবর আল্লাহ কে আছে সাথে কি করা হয়েছে মানে কি এটা হচ্ছে আখিরতের রহমত আল্লাহ রব আলমিন রহমান উদ্দিনিয়া ও রাহিমাহ দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রব্লা রহমত মমিন কাফের সৎ সকলের জন্য কিন্তু আখেরাতের বিশ্বাসী মমিনের জন্য অসৎ লোকদের জন্য নয় আর কোন নয়াসিয়া সাহি আল্লাহ বলছেন আমার রহমত দয়া প্রত্যেক বস্তুকে স্বামী সুরে আরফ নম্বর রহমা তোমাদের প্রতিপালক নিজের ওপর রহমত কে অবধারিত করেছেন বা বিধিবদ্ধ করেছেন ফরজ করে নিয়েছেন আল্লাহরা কেউ ফরজ করেছেন আল্লাহ নিজের ওপর অনগ্রহপূর্ব আল্লাহর কোনো কিছু ফরজকারী নেই যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের উপর আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা তার আদেশ নিষেধের হক রয়েছে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি যে উদ্দেশ্যে সেটা তোমাকে আদায় করতে হবে সুতরাং আমাদের পাঁচ অব্দ নামাজ ফরোজ এটা আল্লাহর হুকুম ভালো কথা ভালো কাজ ফরোজ মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা ফরোজর হুকুম আমাদেরকে আল্লাহ করে এসান অর্থাৎ অনগ্রহ তার পক্ষ থেকে এহসান এবং অনুগ্রহ সুরা নাম এক নম্বর আল্লাহ বলছেন ওহ আল গাফুর রহিম এবং আল্লাহ রব্দুল্লাহ আলমী বড় মার্জনাকারী আর অতি দয়ালু সরি এক নম্বর সাত ফল্লাহ খায়রুন হাফেজান ইয়াকুব আলহিসালাম তার ছেলেদের সম্পর্কে বলেছিলেন তাদের যে আল্লাহ হেফাজত রাখেন এই ব্যাপারে ইউসুফ এবং তার ভাই ফাল্লাহ আল্লাহ রাবুল আলমিন সর্বোত্তম হেফাজতকারী সুরক্ষাকারী ওয়া আর হামরাহিমিন শুধু দয়ালু না তিনি সমস্ত দয়ালুর চাইতে সর্বাধিক দয়ালু সর্বাধিক দয়ালু সবচেয়ে বড় দয়ালু মায়ের চাইতে বেশি লাল্লাহ আর ছোট কত মায় আছে চিন্তা করুন তো দেখি সামান্য একটু কষ্ট তো ফেলতে পারবে পারবে কিছুক্ষণ থাকবে থাক পায়খানা থাক রাখতে পারবে বিছানা থেকে নিচে পড়ে থাক কিছুক্ষণ ঠান্ডাতে থাক শীতকালে পারবে না কখন কত মায়া চিন্তা করেন কত যে খালিস নির্ভেজাল মায়া মায়ের থাকে বা বাপের থাকে ছেলে মেয়েদের উপর বলছেন আল্লাহ তার চাই বেশি বান্দার উপর দয়ালু সুতরাং বান্দা যদি সামান্য কিছু অধিকার রাখে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার তো আল্লাহ কখনো জাহান্ন দেবেন না অর্থাৎ ইমান যদি থাকে এবং ইমানের প্রমাণ হচ্ছে পাঁচ অক্ষ নামাজ ইমান মানে শুধু ইমানের দাবি নাই ইমান মানে করেন নি নামাজ পড়েনা কোন হিন্দু নামাজ পড়ে রাস্তায় বসে বা ঘুমিয়ে নামাজের সময় আর মুসলিম বে নামাজ ঘুমিয়ে তো পার্থক্য কোথায় তাহলে পার্থক্যটা দেখাইতে হবে এটা হচ্ছে দলিল যে তুমি মুসলিম তুমি মমিন বিশ্বাসী অবিশ্বাসী না এই সঠিক মতে এবং গবেষকদের মতে বোমাজি নামাজি কাফের মুসলিম নয় ভালো করে শুনে রাখেন যদি প্রমাণ করে দিতে পারে যে আমি মুসলিম কারণ আল্লাহ দুইটি আয়ত সতর্ক করেছেন ওয়ালা ইল্লা তু মুসলিম মুসলিম না থাকা অবস্থায় মরিয় না নামাজ এক অপ্ত ছেড়ে দিয়ে মারা গেল তার মানে মুসলিম না থাকা অবস্থায় মারা ইসলাম ইসলামবিহীন অবস্থায় মারা গেল আল্লাহ কঠোরভাবে সতর্ক করে দিয়েছে কেউ বলতে পারবো না জানলাম তো জানতাম না হ্যাঁ আমি তো বুঝতাম না তুমি তো বলনি আল্লাহ বলে দিয়েছো কখনো একটি হাদিসে নেই যে বোমাজি ফাঁসে খায় কখনো একটি হাদিস এই রকম নেই যে বেনামাজি ইসলামের ভিতরে থাকে এই দুটো কথা কোথাও খুঁজে পাবেন না কোরআনে খুঁজবেন হাদিসও খুঁজে না কিন্তু হাদিসে খুঁজে পাবেন এবং কোরআনও খুঁজে পাবেন যে নামাজ না পড়লে কি হয়ে যায় কাফের হয়ে যায় ফমান তারা কাশী কারণ নাই ছেড়ে দিলে অলসতাই অবহেলায় পড়ছি পড়বেন একটা হাদিসে বলেছেন বে নামাজি ও মুসলিম থাকে একটি হাদিস কেমন পর্যন্ত দেখাতে পারবে না মুসলিম হয়ে যদি মরতে পারেন তাহলে অহু আর রাহাম রাহিম সমস্ত দয়ালু চাইতে বড় দয়ালু আল্লাহ রাবুল আলিম কখনো আল্লাহ মমিন ইমান অবস্থা যদি মারা যায় তাহলে তাকে জাহান্নে আছে যেতে পারে কিছু কাউ কাল যেতে পারে কিন্তু তারপর ইমান ভঙ্গ যদি না হয়ে থাকে নামাজ প্রমাণ করে দিতে পারে এবং শির মুক্ত থাকতে পারে তো অহুয়া আর হামুর রাহিন তিনি হেডলাইনে বলে দিয়েছি যে এই আয়াতগুলিতে আল্লাহ রব আলমিন আল্লাহ সুবাহ কি বলা হয়েছে যে তিনি দয়ালু আল্লাহর জন্য ধরনের ক্ষেত্রে পরিমাণের ক্ষেত্রে সে পরিমাণের ক্ষেত্রে সীমানা আছে কি যে আল্লাহর রহমত হচ্ছে এতটা হ্যাঁ আল্লাহর ক্ষমা হচ্ছে এতটা নসীম জি এবং সৃষ্টির সাথে এই ক্ষেত্রে কোনো তুলনা চলবে না আমরা ক্ষমা করতে গিয়ে ক্ষমাতে ঘাটতি থাকে আবার ক্ষমা করতে গিয়ে বাড়াবাড়ি হইতে পারে ক্ষেত্রে দয়া আবার জুলম হয়ে যায় অনেক সময় দয়া মায়া করতে গিয়ে কি হয় জুলম হয় এমন মায়া করছেন যে আরেকজন হক মেরে মায়া করছেন করছেন না করছেন না ছেলে মেয়েদের মায়াতে আরাম রুজিয়া ইনকাম করছে এটা একটা বাস্তব ছেলেমেয়েদের বা ওদেরকে অনেক বড় করতে হবে ওদের জন্য অনেক জমি জায়গায় রেখে যেতে হবে ওদের জন্য পাকা বাড়ি বা শহরে ওদেরকে একটা বাড়ি ঘর ভালো দিয়ে যেতে হবে কিন্তু হালাল পয়সা দিয়ে জুটছে না তখন বিভিন্ন হারাম পন্থায় তো আমরা দয়া করতে গিয়ে কি করি জমি জায়গায় কেন বেমানি করে মানুষ অন্যের উপর জন্ম অত্যাচার করে হ্যাঁ রাজনীতির ক্ষেত্রে অথবা অর্থের ক্ষেত্রে ধন সম্পদ ক্ষেত্রে সুদ ঘুষ কেন সরকার ওকে বেদন দিয়েছে ঘুষ খাচ্ছে কেন হ্যাঁ না ছেলে মেয়েদেরকে আরো ভালো করে লেখাপড়া করলে অফিসারের বেতন দিয়ে ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা আল্লাহ আল্লাহ রব্বুল দয়া করতে গিয়ে আল্লাহ ক্ষমা করতে গিয়ে কোন রকমের জুলম হয় না কোন রকমের জুল হয় না মানুষ দয়া করতে গিয়ে আর মাফ করতে গিয়ে জুলম যায় মাফ করতে গিয়ে নিজের ছেলে মারামারি করেছে ওর ছেলেরা খারাপ আমার ছেলেটা ফেরিস্তা হয় না মুখে বলে না বলে কাজের বেলা ওইটাই জি মানুষের সামনে ছেলেকে ধমক দিল ভিতর ভিতরে স্বামী স্ত্রী গল্প করেছে ছেলেটা আমার ভালো আমার ছেলে কোনো দোষ নেই খুব একবার ভালো মন ভালো ছেলে আপনার আর পরের ছেলেটা শুধু খারাপ জি ভাই বোনের ছেলে মেয়েদের সেটা এক যারা থাকে আমাদের দেশ এরকমই হয় ভাইয়ের ছেলেটাই খারাপ লাগে শুধু ভাইয়ের মেয়েটাই শুধু খারাপ কিন্তু আপনার না সব দয়া মায়া করতে গেজ অত্যাচার করি কত ক্ষেত্রে আর এই আয়াতগুলি দ্বারা খণ্ডন করা হয়েছে অস্বীকার করেছে আল্লাহ রহমত এবং কেন ফেরার মিনা তসবি তাদের ধারণায় যদি আল্লাহ ক্ষমাকারী আল্লাহ দয়াকারী বলি তো সৃষ্টির সাথে তুলনা হয়ে যায় সৃষ্টি সদৃশ্য হয়ে যায় তারা রূপক অর্থে তখন নিয়েছে আর একটি বিষয় নিয়ে আলোচনা করে নিয়ে আল্লাহ যখন রহমত আর কিসের কথা হ্যাঁ রহমত রহমত মানে দয়া রহমত দয়া আর মার্জনা ক্ষমার কথা আসলো এখন আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ রাজি হন আমার ওর আল্লাহ আল্লাহর ক্রোধ হয় আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ ঘৃণা করেন আল্লাহ যেমন মহব্বুত ভালোবাসেন তা আল্লাহ ঘৃণা করেন কোরআন এই গুণগুলি আল্লাহ রাবুল আলমের ক্ষেত্রে বর্ণিত হয়েছে হচ্ছে আল্লাহর কি বলবেন এগুলোকে আল্লাহ কর্মগত গুণ আল্লাহর কি কর্মত গুণ কর্মগত গুণ আল্লাহ রাবুল আলমিন বান্দাদের ওপর নেক বান্দাদের উপর রাজি হন্না হন্না এই জন্য সাহাবীর নাম আসলে কি বলি রাহানহ এই জন্য বলছি যে কিছুক্ষণ পরে বা সামনে সপ্তাহের দিকে আসবে আল্লাহর সেফাতে জাতিয়া সত্তাগত গুণ গুলি আসবে তাহলে গুণ হচ্ছে দুই রকম জাতি সেফাতে জাতিয়া সত্তাগত গুণ আর সেফাতে ফেলিয়া মানে কর্মগত গুণ সেফাতে ফেলিয়ার মধ্যে কিছু কিছু সেফাতে রয়েছে যেই সেফাতি তো আল্লাহর আছে কিন্তু সেই গুণ থেকে আল্লাহর নাম নেওয়া যাবে না মানে নামকরণ করা যাবে না যেমন আল্লাহ রব আলিনের রহমতটা হচ্ছে গুণ এই রহমত থেকে আল্লাহর গুণ বা রাহিম বা রহমান তাই না মাঘেরাতটা ক্ষমা করাটা আল্লাহর গুণ এখান থেকে আল্লাহর নাম হচ্ছে গাফার বা গাফুর আছে না নেই কিন্তু আল্লাহর গুণ হচ্ছে রাজি হওয়া কেউ যদি আল্লাহর নাম রাখে যে আরি যিনি রাজি হন তার নাম হচ্ছে রাজু হ্যাঁ তো আল্লাহকে যদি আর রাজুই বলে তো বলা যাবে আল্লাহ নামে নিরানব্বইটা নামি নেই এই এইরকম আল্লাহ রাগান্বিত হন ওদের হন আল্লাহর ক্রোধ হয় তাহলে কি আল্লাহর নাম আল্লাহর গজব হয় বলবো তাহলে এটা হচ্ছে কর্মগত ফের কর্মগত আল্লাহর গুণ কিন্তু আল্লাহর কি এখান থেকে নামকরণ করা যাবে যে আল্লাহর নাম হচ্ছে গা না বলা যাবে না আল্লাহ অসন্তুষ্ট হন তার নাম হচ্ছে এই গুণগুলি বর্ণিত হয়েছে এবং আল্লাহ রবিনের এই গুণগুলি রয়েছে একশো উনিশে রয়েছে আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন এবং তার আল্লাহর রাজি হয়ে যাবে বা রাজি হয়ে গেছে আল্লা কাছে যা পেয়েছে তাতে যারা ইচ্ছাকৃত কে খুন করবে তার শাস্তি হচ্ছে যদি হালাল মনে করে অথবা যদি ইমানবিহীন অবস্থায় খুন করে অথবা আর শাস্তি এটাই কিন্তু তার ইমান তহির ঠিক থাকলে চিরকাল রাখবেন না চিরকালটা দীর্ঘকালের কালে রূপান্তরিত হবে এ অর্থ শাস্তি আসল শাস্তি হচ্ছে কোন এত বড় অপরাধ কোন করা কোন মমিন কে যে তার শাস্তি হচ্ছে একজন মমিন কে খুন করলে তার শাস্তি হচ্ছে চিরকাল জাহান নাম কিন্তু মমিন মুসলিম যদি খুনি হয় তাহলে চিরকালটাকে আল্লাহ কি করে দিবেন এই সাজাকে দীর্ঘকালে রূপান্তরিত করে দেবেন যেমন মৃত্যুদণ্ড কে আজকালকার আইনে মানবরচিত আইনে কি করা হয় যাবজ্জীবন জেলে রূপান্তরিত করা হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় চলো তারপরে মৃত্যুদণ্ড না তো আজীবন জেল বা বিশ বছর পনেরো বছর জেল করছে না করছে না ঠিক মমিন আর তবা বা তবা তার কবুল হয়নি তবে এখলাস ছিল না তাহলে খালেদান খালেদান ফিয়া মানে দীর্ঘকাল কিন্তু তার সাথে যদি কুফরি অ্যাড থাকে অথবা হালাল মনে করেছে তাকে মারামার ঠিক মুসলিম হইলে কি হব তাহলে কাফের কারণ হারাম হালাল করল বৈধ মনে করল। বিভিন্ন এই অর্থগুলি করা হয়েছে দ্বিতীয় শাস্তি তাহলে চিরকাল বা দীর্ঘকাল বা গাজেবা আল্লাহ আলী তৃতীয় শাস্তি খনির যে আল্লাহর ক্রোধ গজব হয় গাজেবাহ আল্লাহর গণিতি আল্লাহর রাগান্নি তো হার আল্লাহর ক্রোধ হইতে থাকে আল্লাহ গজবের কথা জানলাম তাই না এবং লানত আল্লাহ গজব আল্লাহর ক্রোধ হয় তারপর আল্লাহ ল হয় যাহা আল্লাহ এর কারণ হচ্ছে যে তারা এমন কিছু অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে মানে তাদের আচার আচরণ কি করেছে আল্লাহকে অসন্তুষ্ট নারাজ করেছে তাহলে আল্লাহ নারাজ হন এবং তারা আল্লাহর সন্তুষ্টিকে ঘৃণা করেছে আল্লাহকে রাজি করতে চায়নি সুতরাং আল্লাহর আল্লাহ তাদের নারাজ হয়েছেন সুতরাং এর আট নম্বর আঠাইশ মোহন আল্লাহ আরো এরশাদ করেন ফালাম্মা আসাফুনা যখন তারা আমার বিরুদ্ধাচরণ করল প্রতিশোধ নেওয়া কিন্তু আল্লাহ কি বলে মুখুব পঞ্চান্ন মহান আল্লাহাদ যারা মোনাফিকের যুদ্ধে যায়নি তাদের সম্পর্কে ঘৃণা করেছে আল্লাহ তাদের যুদ্ধে মোনাফিকদের কে ঘৃণা করেন তাদের কাজ কর্মকে ঘৃণা করেন আল্লাহ চাননি যে তারা এতে কারণ তারা চেষ্টা করেননি তাদের অন্তরে নেফা কবরতা আছে সেজন্য আল্লাহ তাদের তফিক দেয়নি আল্লাহ তাদের যুদ্ধে গমন কে মোনাফিকদের যুদ্ধে গমন কে ঘৃণা করেছেন তাদেরকে ভারী করে দিয়েছেন ওই সময় মাথা ভারী হয়ে গেছে মনটা ভারী হয়ে গেছে অনেক গরম গরম আর খেজুর পাকছে আর এই সময় কি আর বাইরে এত গরমে যাওয়া যায় আর এত দূরে লম্বা ছয় সাতশো কিলোমিটার সফর কে যায় থাক মাথা ভারী জি শরীর ভারী ফজরে নামাজের সময় উঠতে গিয়ে লাভ দিয়ে উঠছে আর একজন আর একজন আজান হইতে মনে হচ্ছে শরীর আরো ভারী চাইছেন এই না জান্লা জুলুম করে দিয়েছেন তোর চেষ্টা নেই তোর শরীর আরো ভারী হতে যাচ্ছে তোর থাক তুই শুয়ে থাক কারিহ্লাহিম্বা তার উঠাকে ফজরের জন্য আল্লাহ ঘৃণা করেছেন তাকে তাকে শুয়ে আল্লাহ রেখে দিয়েছে অনেকে মনে মনে চায় তাহুদ পড়তে কিন্তু তাহাজুদ একদিন উঠতে পারে না ও ভাবছে যে হয়তো এটা আমার ঘুমের দোষ না ঘুমের দোষ না তোমার ইমান আমলের দোষ আছে এগুলো গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন একজন লোক প্রতিদিন যে নির্জন আপনি আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আল্লাহর সাথে কথা বলবেন অনেক সময় ভালো মানুষ যার আজকালকার জমানের ভালো মানুষ কিন্তু এই ভালো কাজটা তৌফিক হচ্ছে না মনটা মাঝে মাঝে তারপর উঠতে পারছেন না প্রতিদিন বেতর ছেড়ে দিলো বেতরটা ছুটে যায় ওই আজান হয়ে যায় অ্যালার্ম লাগিয়ে রাখলো বন্ধ করে আবার শুয়ে পড়েন দোষ আল্লাহ না দোষ অ্যালার্ম বন্ধ করে আপনার শুয়ে যাবার শুয়েটা কেন ভারী হয়ে গেল অ্যালার্ম বাজিলো বন্ধ করলেন শুয়ে যাচ্ছেন আবার তৌফিক আল্লাহ হচ্ছে না যখন পাপ বেড়ে যায় আপনি আগে আগেখানে ফেসবুক দেখতে দেখতে মহিলা ছবি এসব মাঝে মাঝে দেখে শুইবেন কি করে তৌফিক হবে তাহত পড়তে ওঠার আপনি অভ্যাস তো সন্তি অবস্থায় শেখি হ্যাঁ আয়াতুল দেখি পরিবর্তন করেন তারপরে আমি কি রুজি হারাম খাচ্ছি দিনে কি কাজ করেছি বা আমার ব্যাকগ্রাউন্ডটা কি আপনি বেশি বুঝছেন জি আমি কিছু কিছু বলে দিলাম যাতে করে বুঝতে পারেন যে আমার অবস্থাটা কোথায় আছে এই আয়াত শুধু মোনাফেকদের ক্ষেত্রে নয় আর এই শুধু জেহাদের ক্ষেত্রে নয় যেহাদের চারা যেতে পারেনি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে যেতে পারছেন না পয়সা আছে কেন আল্লাহ চাই না যে তাড়াতাড়ি আপনার দোষে কিছু দোষ আছে দোষ আছে অবশ্যই হওয়ার চেষ্টা করেন বাপ মাকে রাজি করতে পারছেন না কেন ইত্যাদি ইত্যাদি চাকরিতে গিয়ে তফিক হচ্ছে না রুজিতে বরকত হচ্ছে না কেন অনেক হাত পা চেষ্টা করেছেন কেন হচ্ছে না দেখেন চিন্তাভাবনা করে এক একজনের লাইফ এক একরকম আছে আপনারা নিজেরা এই আয়াতগুলি যখন ভালো করে গভীর ভাবে অধ্যায়ন করবেন তখন বুঝতে পারবেন আছি কি আমি আছি আল্লাহ দান মহান এর সাদ করছেন তাহলে এখানে আল্লাহর ঘিনাগ কারিহা কারিহাল আল্লাহ ঘিনার সিফাত গুণ পাওয়া গেল কিন্তু সেফসিল দেখাতে চান যেগুলো অতিরিক্ত বলছে কি দেখাতে চাইছেন তিনি যে আল্লাহর এটি সেফাত হচ্ছে আল্লাহ খারাপ ব্যক্তিকে খারাপ যে তোমরা এমন কিছু বলবে যা তোমরা নিজেরা করো না নিজে পারেন না নিজে করেন না আর বলতে আছেন মানুষকে ইবোধ করেন না চুগুল খড়ি না মিথ্যা বলিয়েন না আরাম খাই না সুদ খায়েন না ঘুষ খায়েন না আর নিজেই সবকিছু করছেন ছেলে মেয়ে কিছু তরবেন শেখাচ্ছেন এই মিথ্যা যাপন করছো আর ছেলে মেয়েদেরকে ভালো তরবিয়ত করছো কি করে হইতে পারে অনেক আছে নিজের নামাজ ঠিক নাই হেফজ খানাতে ভর্তি করে ছেলে মেয়েকে বাংলাদেশে বহু আছে এরকম কিসের আবেগে আমাকে জান্নাতেনে যে ওর মাকে নিয়ে যাবার আর দশটা আরো নিজেকে হবে জাল কথাবার্তায় বিশ্বাস আর নিজেদের সংশোধন নেই মালতা তবে কোন কোনো ক্ষেত্রে চেষ্টা করছি তারপর আমি ওই ভালো কাজ করতে পারছি না তার মানে আমার কাছে এলএম থাকলে কি বলতে পারব না বলা যাবে কিন্তু খুব ভালো কাজ নাই বলার লোক নাই বলতে হবে বলার লোক নাই বলতে হবে আপনি পুরোপুরি বাঁচতে পারছেন না সেজন্য জন্য ওই বিষয়ে কাউকে বলবেন না এমন কথা নাই আলোচনায় করবে না এইটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যে তোমার মধ্যে এই দোষ কেন তুমি দোষ মুক্ত হও বিষয়টা বোঝার চেষ্টা করবেন তো তাহলে তো আলিম সমাজকে আজকাল ভালো কথা থেকে নীরব হয়ে যেতে কে দোষ মুক্ত আছে বুঝছেন না খুব সুন্দর সুন্দর কথা কিন্তু তুমি নিজেই পালন করছো না এই আয়াতে রয়েছে শেখ সাল বলছেন বলছেন এই আয়াতগুলিতে আল্লাহ রবুল্লা আলমীকে ভূষিত করা হয়েছে আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে কি যে আল্লাহর ক্রোধ হয় গদাব রে যা আল্লাহ রাজি হন ভালো কথা কাজে রাজি হন খারাপ কথা কাজে আল্লাহর ক্রোধ হয় আল্লাহর লানত হয় আল্লাহ রহমত থেকে বঞ্চিত করেন রহমত বঞ্চিত করেন তখন দয়া থাকে নেকি। এবং কোন কিছুতে দুঃখিত হওয়া দুঃখিত হা যে হাই এরকম কাজ করছিস ওয়াল মাকত এবং অসন্তুষ্ট হওয়া নারাজ এবং বাহা যে শব্দ এসছে সফেত আল্লাহ বা আসখাত আল্লাহ কর্মগত গুণ কর্মগত গুণ এই জন্য আল্লাহর নাম এগুলো থেকে বের করবেন না যে আল্লাহর নাম মাকেত আসেফ কারে মনত এগুলো নামে লাইন না আল্লাহ লাইন না কিন্তু আল্লাহ খারাপ ব্যক্তি এবং খারাপ কাজের উপর কি করেন আল্লাহর নাম করন করা যাবে না এগুলি হচ্ছে আল্লাহর কর্মগত গুণিয়া যেগুলি আল্লাহ করেন মাতাসা যখন চান এজাস যেমন ভাবে মানি সাব্যস্ত রাখি মা কবে জালাল যেমন আল্লাহর জন্য উপযোগী হতে পারে আমরা প্রতিশোধ নিতে গিয়ে বাড়াবাড়ি করে দিই আল্লাহ বাড়াবাড়ি করেন যে লোকটি হ্যাঁ দশটা সাজা পাবে বিশটা দিয়ে হ্যাঁ। লোকটি যে অন্যায় করেছে তাতে তার দশ হাজারের ক্ষতি হওয়া উচিত তার এক লক্ষের ক্ষতি হয়ে গেল আমরা করতে পারি মানুষ করে কিন্তু আল্লাহ করেন না আল্লাহ ইনাবে এরপরে আসবি আল্লাহর আগমনের কথা সময় শেষ হয়ে গেছে এই জন্য এখানে ছেড়ে দিলাম এটা আল্লাহ রাবুল্লা আলমিনের কর্মগত গুণ যে আল্লাহ আসবেন এগুলি বিষয় আসবে আর এই এইরকমই আল্লাহ রবুল্লা আলমের প্রথম আকাশে আসা আল্লাহ রবুল্লা আলমের আরাফাবাসীদের কাছাকাছি আসা এই বিষয়টি আল্লাহ তাল সামনে আলোচনা হবে আর তারপরে তখন সত্যাগত গনগুলি আলোচনা শুরু করবো এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহামা মোহাম্মদাল আলী হোসান